উকবা ইবনু আমর আবু মাসুদ রদেলাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম নিজ হাতের দ্বারা ইয়ামায়ের দিকে ইশারা করে বললেন ইমান এদিকে দেখো কঠোরতা এবং অন্তরের কাঠিন্য ওইসব বেদুইনদের মধ্যে যারা তাদের উঠ নিয়ে ব্যস্ত থাকে যেখান থেকে শয়তানের সিং দুটি উদয় হয় অর্থাৎ রাবিয়া ও মুজার মধ্যে